কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এই পয়েন্ট থ্রিতে ভারতবর্ষে বক্সিং প্রথম নিয়ে এসেছিলেন একজন বাঙালি পরেশ লাল রায় আমাকে যদি জিজ্ঞেস করিস আমি বলবো আমি চাই একজন বাঙালি এই কলকাতা থেকে গিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক দেবকে অনেক ধন্যবাদ বাঙালিকে এই নামটা মনে করিয়ে দেওয়ার জন্য পি রায় পরেশ লাল রায় ফাদার অফ ইন্ডিয়ান বক্সিং ভাবতে কেমন লাগে না ভেত বাঙালি বক্সিং করছে তাহলে গল্পটা শুরু করি প্রথম কথা বাঙালরা কলার তুলুন কারণ শুধু বাঙালি নয় ফ্যামিলি থেকে জন্ম 1893 বাঙালি পরিবার সবাই উচ্চ শিক্ষিত বাবা ব্যারিস্টার মামা সূর্য কুমার গুডিভ চক্রবর্তী ওয়ান অফ ইন্ডিয়ার ফার্স্ট ডক্টর এবার পি এল জন্ম কলকাতাতে হয়ে থাকলেও গোটা পরিবার কিন্তু উনিশশো এক থেকে থাকত লন্ডনে পি এল রায় কাজেই কাজে লেখাপড়া শুরু করেন লন্ডনের সেন্ট পল স্কুলে এবং বক্সিং শেখা শুরু করেন মাত্র দশ বছর বয়সে বিখ্যাত বক্সার্স বিলি চাইলস এ জিম ড্রিস তাকে শেখান বক্সিং ন্যাচুরালি তিনি হয়ে যান স্কুল চ্যাম্পিয়ন সেখান থেকে কেমব্রিজ সেখানেও চ্যাম্পিয়ন তারপর উনিশশো চোদ্দ সালে ব্যান্টম ক্যাটেগরিতে চ্যাম্পিয়ন অফ ইংল্যান্ড ভাবুন একবার একুশ বছর বয়সের একটি বাঙালি ছেলে ইংল্যান্ডের বক্সিং চ্যাম্পিয়ন পিএল রায় কলকাতা এবং তৈরি করেন বেঙ্গল বক্সিং ফেডারেশন প্রমথ চৌধুরী ফনীন্দ্র কৃষ্ণ মিত্র নগেন চ্যাটার্জি একের পর এক বাঙালি তার কাছে শেখে বক্সিং খুবই দুঃখের বিষয় যে এমন এক বাঙালিকে আমরা খুব একটা মনে রাখিনি তবে তার অফিস কিন্তু তাকে ভুলেনি এবং গল্প এখানেই শেষ নয় রিসেন্টলি শশি থরুরের অক্সফোর্ড ইউনিয়ন ডিবেট ভিডিওটা অনেকে শেয়ার করেছেন সেখানে উনি বলেছিলেন যে ইংল্যান্ডের হয়ে কত ভারতীয় যুদ্ধ করেছেন 54,000 Indians actually lost their lives in that war. 65,000 were wounded, another 4,000 remained missing or in prison. One word, PL Rai among your brothers, Indra Lal Rai was the first flying ace, World War I fighter pilot. The other word, even in France. You are Rai, which is আমাদের এই কলকাতায় ডিএল খান রোডে রয়েছে ভবানীপুর সেমেট্রি আর সেখানে পিএল রায়ের কবরের ওপর আজও দেখা যায় এক জোড়া লাল বক্সিং গ্লাভস কলকাতার সঙ্গে চোখে কলকাতা আরো শুনতে এবং আরো জানতে লগ করুন আমাদের ওয়েবসাইটে রেডিও মির্জি কলকাতা অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে ফেসবুক ডট মির্চি দ্বীপ